মানবতার সমাধান <tries> দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি হাজি শরীফ থেকে সহিমুস বুখারি এবং অনন্য হাজি থেকে কিতাবুল রাকায়েক। মানুষের মনকে আখরাত মুখী করার হাদিসগুলোর আলোচনা আমাদের অব্যাহত আছে আজকের যে হাদিস আমরা আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে এই হাজি সে রসুল্লাহ সাল্লামের সাদ করলেন আল্লাহর কসম দুনিয়াটার আখেরাতের তুলনায় দুনিয়ার নাজনামত সম্পদ সুখ শান্তি আরাম আয়ুষ জিন্দেগি যাপন করার মজা স্বাদ সব কিছু আখেরাতে তুলনার চিন্তা করতে গেলে এত কম এত অল্প এত নগণ্য রাভি যিনি বর্ণনাকারী তিনি ইশারা করে বললেন একটা হাতকে ওনার অঙ্গুলকে দেখালেন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 জাননাতে যা কিছু আছে কাজী বুদ্ধিমান ওই লোক যে লোক তার আখরাতের আসল মঞ্জিল কে নির্মাণ করছে আর দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির আরাম কিছু করে নিচ্ছে। এবং আখরাতের ব্যাপারে কোনো কাটছাট করছে না যত পারা যায় সেদিকে তার মনোযোগ বেশি সেই ব্যক্তি সবচেয়ে বড় কামিয়া ওই কথা আর কি হাজি রসুল্লাহাম বলেছেন আল কাইসু নাফসাহু। আমিলা বাদাল ওয়ামিল ওই ব্যক্তি সবচেয়ে বড় চালাক সবচেয়ে বড় বুদ্ধিমান আকলমান যে ব্যক্তি নিজের নফ্সাকে কন্ট্রোল করে তার চাহিদাকে জন্য চিন্তা করে না দমন করার চেষ্টা করে কারণ নফ্সের চাহিদার কোনো শেষ নেই আর ওয়ামিল আলিমা বাদল মাউত মাউতের পরের জিন্দিগির জন্য আমল করতে থাকে আমল করতে থাকে তার আমল ওই দিকেই তার নজর বেশি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 একটু খোঁজ গল্পের মতো বসে আছে একটু ভয় লাগে না আপনার কোনো ভয় আসে না তো বলে আরে আল্লাহ ভাসা আল্লাহ তালা কি এত কঠিন নাকি আল্লাহ তো বহুত রহমতের কথা শুনেছি দিবেন পার করে এখন আল্লাহর রহমত আশা খারাপ না আলহামদুলিল্লাহ এটা খুব পজিটিভ কাকে আল্লাহ রহমত করবেন কাকে করবেন না আমরা বলতে পারি না কিন্তু এত কোরআন হাজিস তো আমাদেরকে আল্লাহ তালা ভয় দেখিয়েছেন আমল করার জন্য এখন আমল না করে শুধু রহমতের উপর বসে থাকা এটা ঠিক নয় মাঝে কিছু হাদিস আমরা শুনেছি শৈবির একটা হাদিস শুনেছি যে কোনো আমল ছিল না তারপরে খুঁজে পাওয়া গেল কি মানুষকে মাফ করে দিয়েছে দেনা পানার ক্ষেত্রে খুব ইজি করেছে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 তাহলে এটা হবে আমার জন্য প্রচন্ড ক্ষতির কারণ আল্লাহ তারা নিজে আমলের কথা এত বকুলি আমরা আল্লাহ আমল দেখবেন তোমাদের আমল দেখবেন ও রাসুল ছিলেন রাসেছেন দেখেছেন। তো আমাদের আমলের কারণে আল্লাহর নবী কার্লা আমাদেরকে তার পাশে দেখবেন তখন তিনি খুশি হয়ে যাবেন এই যে উম্মত আমার আমার উম্মতের এই মেম্বার এত কষ্ট করেছে এত আমল করেছে ফল মিনুন মোমেনরাও দেখবে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 দিন ইসলামের ব্যাপারে তার তেমন কোনো আমুল করতে দেখা যায় না নামাজ কালামের অনেক দুর্বলতা এক বড় ব্যবসায়ী তার সঙ্গে লন্ডনে আমার একজন মুসলির দেখা সাক্ষাৎ হলো আমি তাকে নামাজের দাওয়াত দিলাম দিনী আরেম শিখার দাওয়াত দিলাম আমল করার জন্য শরীয়তের কথা আলোচনা করলাম অনেক কিছু তে এক পর্যায়ে উনি বলেন দেখেন আমল করে করে জান্নাতে যাওয়া এত সহজ না এত সহজ না তার চেয়ে শর্টকাট রাস্তা ধরাটাই ভালো শর্টকাট রাস্তা কি বলে আল্লাহ তালার কোন বুজুর্গ পাওয়া গেলে তার পিছনে তাকে ধরবেন ভালো করে তার পার হয়ে যাবেন এটা সহজ এত আমল করে কি জান্নাতে যাওয়া যায়। কি ধোকার মধ্যে রেখেছে। এবং এটা একটা বাস্তব কথা এরকম অনেক লোকে বিশ্বাস করে এবং তাদেরকে হাতিয়ে তোফা খাওয়াই দিয়ে তাদেরকে কিছু খুশি করে দিয়ে তারা তাদের উচিলায় পার হয়ে যাবে ওনারা অনেক লোকে পার করে দেবেন এরকম একটা ইমপ্রেশন তারা দান করার চেষ্টা করে। মানুষ এই ধোকার মধ্যে আছে যার ফলে তারা দুনিয়ার দিকে মনোযোগ দেবে আর করা লাগবে না। তারা দুনিয়া নিয়ে খুব কামাই করবে আর একটু তারা মনে করে নিয়েছে আল্লাহ তালার সঙ্গে সুপারিশ করে হবে তাদের জন্য তাদেরকে পার করে দেবে এটা বড় ধরনের একটি ধোকা এই প্রতারণায় অনেক মুসলমানরা বসবাস করছে এবং ধোকায় পরে খালি হাতে আল্লাহ তালার কাছে চলে যাচ্ছে তাই আসুন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 কাজেই আখ রাতের কষ্টকে রকমে রকমই করা যাবে না কোন রকমের ব্যাপারে আমার জীবন সেইভাবে পরিচালনা করতেই হবে দর্শক মন্ডলী আমরা আরেকটি হাদিসের দিকে এখন যাব দুনিয়ার যে কত মূল্যহীন কিছুই না আখেরাতের তুলনা আসলে এগুলো জান্নাতে না বুঝে আসবে না এখন যারা সুখ সম্ভবের সামগ্রীগুলো তালাশ করছি এবং অনেক সুখ পাই সেগুলোর মধ্যে মনে করি তারা যখন জান্নাতে যাব তখন নিজেকে বোকা মনে করব। আমি কি মনে করেছিলাম এমন কি জান্নাতে গেলেও অনেকে আফসোস করব। কারণ আমি আর আমল করলে জান্নাতের হাই কোয়ালিটিতে যেতে পারতাম এবং আমি কেন এত ভোগ বিলাসের দিকে চলে গিয়েছিলাম আমার নিজের প্রতি ধিকার হবে তখন নবী করিম সাল্লাই সাল্লাম আমাদেরকে ওই বিপদের দিন থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন কত হাদিস তিনি বলেছেন কত এক্সাম্পল দিয়েছেন এই যে এক একটা এক্সাম্পল দেখছেন আর একটা বাস্তবে এক্সাম্পল তিনি নিয়ে এসেছেন বাস্তবে একটা জিনিস দেখিয়েছেন কথার এক্সাম্পল নয় তিনি একদিন মদিনার বাজারে যাচ্ছিলেন বাজারের উপকণ্ঠে একটি মরা গাধার লাশ পড়ে আছে দর্শক মন্ডলী আমাদের বিরতির সময় হয়ে গেছে কাহিনীটা আমরা বিরতির পরে শুনি ইনশাল্লাহ অবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত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 দেখুন রিয়াজু সালেহীন আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেটকনাই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 তার আল্লাহ মালিক সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায়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 ছোটোটা খুচরাটা হলো দেড়হাম অতি নগণ্য একটি দেড়হাম মাত্র দাম কেউ আছো এক দেড়হামে কিনে নিয়ে যাবে ফাঁকুমানা বিশাই ইয়ার আসল আল্লাহ এক দেড়হাম তো দূরের কথা ফ্রি দিলে তো আমরা এটা নেব না কেউ বিনামূল্যেও নেবো না পোমানাসনাও বিহি এটা নিয়ে কি করব আমরা তো কোনো কাজে লাগার জিনিস না কলা আতু হেবু না আন্নাহু লাকুম তিনি বলেন কেউ চাও না এটা নিতে কেউ নেবে না কারো পছন্দ হলো না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 কারণ গাধার আওয়াজ বিকট আওয়াজ বেখাপ্প আওয়াজ একটু তারা ধনী সম্প্রদায়ের লোক তারা ওটা রাখেন না ওটা রাখাটা একটা আইবের লক্ষণ ও আচ্ছা ওদের বাড়িতে গাধা আছে তার মানে ওরা খুব গরিব এরকম অনেকেই তো আমরা এই জিন্দ অবস্থায় নিতাম না এখন তো এটা মরে গেছে এখন তো নেওয়ার প্রশ্নে আসে না হয়তো জিন্দা অবস্থা কেউ নিতে পারে দেখ ঠিক আছে কোনো কাজে লাগলো এই মরাটাকে কে নিবে ফাই ফা অহুমাই মরে গেছে এখন নেবে কে নিয়ে কি কাজে লাগবে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 আপনি কি ট্যার পেয়েছেন যখন এই লোবের ভিত্তিতে আপনি দুনিয়ার দিকে ছুটতে থাকেন আর এই দুনিয়া মানুষকে আজকে কত অন্যায় অপকর্ম দিকে ঠেকে দিল কিছু টাকার জন্য তার কাছ থেকে নিতে হবে সে মানুষকে হত্যা করতে মানুষ উদ্যত হয়ে যায় ইত্যস্ত তো করে না একটা লোকে টাকা কেড়ে নিতে হবে ব্যবসায়ী এরকম অনেক ঘটনা হয়েছে ব্যবসায়ী পাঁচ লাখ টাকা উঠিয়েছে ব্যাঙ্ক থেকে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 একটা ভারী প্র্যাকটিক্যাল ক্লাস নিলেন তিনি আসলে সব হান আল্লাহ আমরা ওনার সাদিসিখে কত কিছু শিখতে হয় তাই না শিক্ষক কীভাবে প্র্যাকটিক্যালই দেখাবে এবং তিনি এত আন্তরিক তিনি চান এইভাবে এক্সাম্পল দিয়ে দেখাতে এমন বাস্তব এক্সাম্পল যারা ওই সাহাবিলে তখন ওনাকে ঘিরে বসেছিলেন তাদের কাছে কেমন লেগেছে তাদের হৃদয়ে কিভাবে কথাটা পৌঁছেছে মরা লাশের কাণ্ঠা ধরে টেনে বলছেন কেনি এটা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 ইমাম মুসল নাম দিয়েছেন কিতাবুর রাখায় একই জিনিস আর সেখানেই যে যে হাদিসগুলো আমাদেরকে আখেরাত স্মরণ করিয়ে দেবে দুনিয়ার মোহ কমিয়ে দিবে অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করবে এই হাদিসগুলো যে আমরা শুনছি শুনে যাচ্ছি আল্লাহ তালা যেন সেগুলো আমাদের দিলের মধ্যে ধরে রাখেন আমাদের দিলকে যেন আল্লাহ তালা নরম করে দেন শক্ত যেন না হয়ে যায় আমরা যেন দুনিয়ার মোহে কখনো না পড়ি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন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 তাহলে তো আমি যদি আল্লাহ কোরআন শরীফের এরকম আছে যে আল্লাহ চাইলে সমস্ত মানুষকে দিতে পারতেন সবাই ইমান এনে ফেলতো আবার অনেক জায়গায় আছে আল্লাহ বলেছেন হে লোকেরা তোমরা সবাই ইসলামের রাস্তায় চলে আস উল মেকাফা সমস্ত মানুষকে বলেছেন কোরআন নাজুল করেছেন হুদাল নিনাস সমস্ত মানুষের জন্য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 আল্লাহ কাছে মোহতাজ থাকব। তা না হলে আমি যদি মনে করি আমি আল্লাহ মুস্তাকিম কারণ আল্লাহ তালা দেওয়ার আর কেউ নেই একমাত্র আল্লাহ দেওয়ার আছেন এই যে উলু আল্লাহ তালা পাওয়ার সেটা আমাকে লেসন দিচ্ছে তুমি আল্লাহর কাছে চাও যদি আমি নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে ফেলি তাহলে আমার ভিতরে আল্লাহ থেকে মুখাফি কিহীনীতার সৃষ্টি হয়ে যাবে আমি আল্লাহ কাছে ফকির হয়ে যাব না আমাকে আল্লাহ তালার কাছে ভিক্ষা চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে হৃদয় দান করেন এখানে এই একটা মেসেজ আছে যে সবাই আল্লাহ কাছে চাও আর এটাই তো এবাদত আল্লাহ কাছে চাওয়াটা আমরা যখন আল্লাহ চাই এটা বড় ইবাদত এটা দোড়া আর দোড়াও হুয়ালা এবার দোয়াটাই তো আসল এবাদত একটা দিক দুই নম্বর দিক হচ্ছে যে আল্লাহ তালা হেদায়ত দেন এই স্যাংশনটা আল্লাহর পক্ষ থেকে হওয়া লাগে এখন স্যাংশনটা কার পক্ষে হয় যে ব্যক্তি চায় তার পক্ষেই এই স্যাংশনটা হয় বরাদ্দটা তার পক্ষে হয় আর যে চায় না তাকে আল্লাহ জোর করে ঢুকাই দিবেন হেদায়াত ইনজেকশন করে দিয়ে দিবেন না এমন বাধ্য করে আল্লা তালা কাউকে হেদায়ত চান আল্লাহ ইকর হাফিদিন জোর জবরদস্তি আল্লাহলা দিন শেখাবেন না কাউকে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 Oh उच्छेद्लम राजत्व दिल्ली ज्ञान दिल्ली मनोनी मे आरोन सन्ना जो मेरे ना आल्लर उद्देश्य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 সকাল সাড়ে ছাংলা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 प्रति शनिवार रत साढ़े सात पुनः सम्प्रचार सकाल साढ़े नटाय बांगलेशे बीस टी